রহমান অনন্ত দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন আল কুরআনা কুরআন খলক তিনি সৃষ্টি করেছেন আল ইনসানা মানুষকে আল্লাহ তাকে শিখিয়েছেন আলবায়ানা কথা বলতে চলমান তিনি আসমানকে সুচ্চ করেছেন এবং তিনি ভূপৃষ্ঠে মানদণ্ড স্থাপন করেছেন আল্লাহ যেন তোমরা সীমালঙ্গন না করো আর ওজন ঠিক রেখো এবং কম করো না তিনি স্থাপন করেছেন লিল আনাম জীবের জন্য ফি হা ফিহাত তাতে রয়েছে ফল ওয় এবং খর বৃক্ষ জাতুল আকমাম খোসাযুক্ত আর তাতে শস্য রয়েছে তোমরা অস্বীকার করবে ফলাকল ইনসানা তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিংসল সলিন শুষ্ক মৃত্তিকা হতে কালফাহর পোড়ামাটির মতো প্রভুর কোন কোন নিয়ামত কেকাজিবান তোমরা অস্বীকার করবে রব্বুলমা শ্রী কয়নি তিনি উভয় উদয়চলের মালিক রবা মাগুরিবাহিন এবং উভয় অস্ত্রচলের মালিক এত দু ভয়ের মধ্যে একটি অন্তরায় রয়েছে তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে জিন ও মানব তোমাদের প্রভুর কোন নিয়ামত কে তুকাজি বান তোমরা অস্বীকার করবে আর তারই আয়ত্তে রয়েছে নৌজান সমূহ তোমাদের কবর কোন নিয়ামত নিয়ামতকে তুকাজ তোমরা অস্বীকার করবে কলমান সমস্ত বস্তুই আলাইহা ভূপৃষ্ঠের উপর অবস্থিত ফান ধ্বংস হবে আর অবশিষ্ট থাকবে অস্বীকার করবে সমীপে প্রার্থী হয় আসমান সমূহ ও জমিনের অধিবাসীগণ কুল্লা সর্বদা হুয়াফি শান তিনি কোনো কাজের অতব হে জিন ও মানব তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত কে তুকাজি বান তোমরা অস্বীকার করবে না ফুরুকুম আমি তোমাদের নিমিত্ত শীঘ্রই অবসর গ্রহণ করবো হাসা কলান হে জিন ও মানব কোথাও বের হয়ে যেতে পারো আসমান ও জমিনের সীমা হতে বের হয়ে যাও তা ইল্লা সুলতন কিন্তু সামর্থ্য ব্যাধিত বের হতে পারবে না তোমাদের উভয়ের উপর নিক্ষেপ করা হবে সুয়া নার অগ্নিশিখা অনুহাসুন ও ধুম্র তখন তোমরা তা অপসারণ করতে পারবে না जीन मानव तुम्हारे प्रभुर नियम के दीवान तुम अस्वीकार कर যেমন লাল রঙে রঞ্জিত চর্মা ইরা অতবহে জিন ও মানব তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত কেকাত অস্বীকার করবে অনন্তর সেই দিন ও মানব তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে তুকা দেবান তোমরা অস্বীকার করবে অপরাধীদের চেনা যাবে তাদের মুখাকৃতি দ্বারা ইউ অতএব নিয়ে যাওয়া হবে চুল ও সেই যুদ্ধিমন যাকে অপরাধীদের অবিশ্বাস করতো না তারা ঘুরতে থাকবে ফুটন্তানির মধ্যস্থলে আলু নিজ প্রভুর সম্মুখে দন্নামান না তার জন্য দুটি উদ্যান থাকবে আল্লাহ ইউরিক জিন ও মানব তোমাদের প্রভুর কোন নিয়ামতকে তুকাজিবান তোমরা অস্বীকার করবে जीन और मानव तुम्हारे प्रभुर अस्वीकार অস্বীকার করবে তারা এমন বিছানার উপর হেলান দিয়ে বসবে বাত যার অভ্যন্তরীণ আবরণ হবে মিন ইস্তাবিন পুরু রেশমের জানাল জান্নাতাই নিদান আর সে উদ্বে তাদের মধ্যে আয়ত দৃষ্টি সম্পনা হামিয়া তুমি তাদেরকে তাদের পূর্বে না কোন মানুষ স্পর্শ করেছে ওয়ালা যান আর না কোন জিন। প্রভুর কোন নিয়ামত কে তুকা জীবান করবে আচ্ছা উত্তম কাজের প্রতিদান অন্য কিছু কি হতে পারে জান্নান আরো দুটি উদ্যান রয়েছে মানব তোমাদের প্রভুর কোন নিয়ামত কে তুকাজিবান তোমরা অস্বীকার করবে মুদাহ সে উদ্যান গাড়ো গারো সবুজ বর্ণের প্রভুর কোনটি ঝর্নার লাভান অত মানব তোমাদের প্রভুর কোন নিয়ামত কে তুকার করবে খেজুর বা রোমান এবং আনার ইরি কুমা জিনো মানব তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত কে তুকার জীবান তোমরা অস্বীকার করবে ফি তন মধ্যে থাকবে উত্তম স্বভাব সুরক্ষিত থাকবে মধ্যে পাবি আই আল ইউরিক হে জিনব তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে তু কাজ জীবান তোমরা অস্বীকার করবে লিয়া মিজবন্না এদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে কবলা হন তাদের পূর্বে আর না কোন জিনা ইউরোব হে জিন ও মানব্রভুর কোন কোন নিয়ামত কে তুকার অস্বীকার করবে তারা হেলান দিয়ে বসবে আলা সবুজ নকশি দার কাপড়ের বিছানার উপর হিসান এবং অতি সুন্দর জিন ও मानव तुम्हारे प्रभुर नियम के तुम अस्वीकार करब्बिका बड़ बरकतपूर्ण नाम आपनर प्रभुर दिल जलाली वाली करम जिन मर्यदाबान दया